আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ রহমতি আমরাও ভালো আছি আল কুরআনের যে মৌলিক বিষয় অর্থাৎবাদ সেই মৌলিক বিষয়টি নিয়ে কথা বলছিলাম প্রিয় ভাই বোনেরা সমগ্র কোরআনের একটাই বিষয় যেটা সৌরাহের দুই তিন নম্বর আয়াত থেকে আজকে বললাম সৌরাল কাফের একশো দশ নম্বর আয়াত থেকে বললাম কোরআনে অসংখ্য আয়াত এভাবে আছে সমগ্র কোরআনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর একত্রবাদী গোলাম হয়ে যাওয়া সার্বিক ভাবে সার্বিক জীবনে যাতে আমরা এক আল্লাহর হয়ে যাই এক আল্লাহর গোলাম হয়ে যাই এজন্যই সমগ্র করার নাজির হয়েছে সেই তাহিদের মূলনীতি নিয়েই আজ আমি কথা বলবো ইনশাল এই মূলনীতি যেমন দুই নম্বর সুরা আল বাক্তি নম্বর আল্লাহ তোমাদের সত্য মাবুদ একজন মাত্র মাহবুদ তোমাদের হৃদয়ের প্রিয়জন একজন মাত্র প্রিয় মাহবুব তিনি আল্লাহ তোমাদের হৃদয়ের উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য লক্ষ্য কার জন্য পৃথিবীতে আসা কার জন্য এই চন্দ্র সূর্যের আগমন প্রস্থান কার জন্য এত শত কোটি উপস্থিতি এই কার জন্য এই পৃথিবী মহাসবী সাগর নদী পাহাড় পর্বত পাখ পাখালি গাছ কার জন্য সবকিছু একজনের জন্যই তিনি হলেন আল্লাহ ইদয়ের মকসুদ তিনি হৃদয়ের মাহবুব তিনি সত্য মাহবুব তিনি ছাড়া কেউ নেই সৃষ্টি করেছেন রহিম তিনি যেমন স্বভাবে দয়ালু তেমন তিনি আবার আর রহিম কর্মেও তিনি দয়ালু শুধু দয়ার স্বভাব নিয়ে তিনি দয়া নিজের ভিতরে আটকে রাখেননি এ দয়াকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বের দিগ দিগন্তে মহাবিশ্বের পরতে পরতে যেদিকে আল্লাহ রহমতের ছিন্ন দেখো কিভাবে জমিন তার মরে যাওয়ার পর আবার জীবিত করেন সৌর কত সুন্দরী আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন এই তাহিদের কথা আরেকটি আয়াতে বলছেন আয়াত নম্বর তাদের হৃদয় সংকুচিত হয়ে যায় হৃদয় অস্থির অশান্ত হয়ে যায় হৃদয় কালো হয়ে যায় তাদের কেন এক আল্লাহর কথা উল্লেখ করা হলো তাও হিত করতে পারে না প্রিয় ভাই বোনেরা গত পর্বে বলেছিলাম আল কোরনের প্রত্যেকটি সুরার মূল বিষয় বস্তু জীবন বিধান তাহাদের প্রাসঙ্গিক কোনো পারিবারিক বিধান তাহদের সহযোগী কোন সামাজিক বিধান তাহলে সহযোগী কোনো রাষ্ট্রীয় বিধান তাহিদের সহযোগী কোনো চারিত্রিক বিধান তাহদের সহযোগী কোন লেনদেনের বিধান সমগ্র সত্য যে আল কোরআন এর পুরো বিষয়বস্তই হলো আল্লাহর একত্রবাদ একত্ববাদের সহযোগী বিষয় অথবা একত্ববাদের বিরোধী কি বিষয় অথবা একত্ববাদীদের কি পুরস্কার অথবা একত্রবাদ বিরোধীদের কি পানিশার আল কোরআ আছে সবকিছুর একটাই উদ্দেশ্য আল্লামুখী হয়ে যাও আল্লাহর হয়ে যাও আল্লাহর জন্য হয়ে যাও আল্লাহর একত্ববাদ কলাম হয়ে যাও এছাড়া বাসবে না এছাড়া তুমি আল্লাহল তাদের চক্রান্ত কে তিনি কি ব্যর্থতায় পর্যবসিত করে দেননি ও আর তিনি প্রেরণ করেছেন বিরুদ্ধে তয়রান পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে তারা নিক্ষেপ করছিল তাদের বিরুদ্ধে তাদের উপর চর্বিত ঘাসের মতো তুলো ধুনো করে দিলেন আব্রাহার হাজার হাজার কি। বুঝলেন না আলহামদুলিল্লাহ এই সুরাটি এখানে কি আছে আল্লাহর একত্রবাদ বিরোধী দুশ্মন একত্ববাদের মূল কেন্দ্র বাইতুল্লাহকে ভেঙে ফেলতে যারা এসছিল আল্লাহ সেই মুশ্রিক শত্রুদের প্রসঙ্গ বিষয় একত্ববাদ বিরোধী এক বিরাট শত্রুকে দমন করা হয়েছে সেই বিষয়বস্তুটি এখানে আছে তাহলে এই সুরাটিও একত্ববাদের বিষয় আবর্তিত হলো এবার নম্বর সুরা তারা শীত গ্রীষ্মের দুটো সফরকে ভালোবাসে রব্বাহ বাইত অতএব তারা যাতে একত্রবাদী হয়ে গোলামি করে রব্বাহ বাইদ এই ঘরের মালিকেরত্তবাদী এবাদত মানে জাকাত একত্রবাদী সিয়াম শুধু আল্লাহর জন্য যেটা করা হয় সেটাই হয় আল্লাহর জন্য করা না হলে সেটা মূর্তি পূজা হয় সেটা শির্ক তাহলে আমরা যে আয়াতে যে দাবি করা হলো সমগ্র কোরআন কত চেতনা পোষণ করে নিয়ে পৃথিবীতে আছে কোন চেতনাই কোন কাজ হবে না সব চেতনায় জাহার নামে নিয়ে যাবে একটা চেতনায় জান্নাতে নেবে সেটা হলো একত্ববাদের চেতনা চেতনা তাও চেতনা আমি আল্লাহর গুনাম আর কারণ ওই আমার জীবনে আর কোনো কিছুই নেই তিনি ছাড়া এই সবকিছু আমার পর আমার বন্ধু একজনে মহান আল্লাহ আর সব বন্ধুরা মহান মাত্র তিনি আমাকে করেছেন। একজন মা দিয়েছেন, এটা তার উপহার একজন পিতা দিয়েছেন এটা তার উপহার কতগুলো ভাই দিয়েছেন এটা তার উপহার একজন স্ত্রী দিয়েছেন এটা তার উপহার সন্তান দিয়েছেন এটা তার উপহার সম্পদ দিয়েছেন এটা তার উপহার যা যা আমি পৃথিবীতে ভোগ করি সেই পরম বন্ধুর উপহার মাত্র এটাই চেতনা লা ইল্লাল্লাহর চেতনা নিয়েই বাঁচতে হবে মরতে হবে না হলে উপায় নেই সোজা যাহার নাম কত চেতনায় মানুষ পোষণ করে কত কিছুর চেতনা নিয়ে জীবন সংহার করে ফেলছি উপসংহারে পচে দিচ্ছে জীবনকে চেতনার কথা বলতে বলতে কোনো কাজ হবে না সিরিকে চেতনা দেশের চেতনা বিদেশের চেতনা কোনো চেতনায় কাজ হবে না চেতনা হলো লাহা ই অতএব আল কোরআনের নম্বর ছয় মধ্যে কি পেলামের অধীনস্থদেরকে নিরাপত্তা দিয়ে দেয়া সার্বিক তার শরীরের তার মনের তার ঘরের তার সমাজের তার প্রসঙ্গদের তার সবকিছু নিরাপত্তা দেয়া তিনি তো সার্বিক তিনি নিরাপত্তা নিশ্চিত করেছেন তাদের ও আমি আর জীবনের নিরাপত্তা দিবেন আল্লাহ আর ভয় থেকে নিরাপদ করে দিলেন আমি আর পরের সোরাগুলো নিয়ে প্রত্যেকটি সোরাই আপনি দেখবেন হয় তাহিদ নিয়ে না হয় তাহিদের কোনো কোন প্রসঙ্গ নিয়ে বা তাহিদের কোন বিরোধী বিষয় নিয়ে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সময় হলো আমাদের বিরতির এখন বিরতিতে যাচ্ছি অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি ওয়াইরিল তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 করুন বিরতির পর আবারও ফিরে আসলাম আল কোরআনের প্রত্যেকটি সোরা প্রত্যেকটি আয়াতি যে তাহিদেরই বিষয় নিয়ে আল্লাহ নাজিল করেছেন এটা সৌরাহ দুই তিন নম্বর আয় আল্লাহর দাবি আল্লাহ তার আল্লাহ ছাড়া নয় শুধু আল্লাহ দেখুন একশো সাত নম্বর হয়েছে তাহিদের একটি প্রসঙ্গ বিরাট প্রসঙ্গ বিষয় আখিরাতের কথা দিয়ে আখের রাতে যে পা পুণ্যের বিনিময় দেওয়া হবে রেওয়ার্ড এওয়ার্ড দেওয়া হবে সেই বিষয়টি আরো এই তেল বিদ্দিন তাকে কি দেখেছো। যে বিচারকে অস্বীকার করে তারা সম্পর্কে উদাসীন হয় এটা তাহিদের প্রসঙ্গ বিষয় এর আগে ফাজা আলী কালিমকে গলা ধাক্কা দিয়ে তাকে অধিকার থেকে বঞ্চিত করা এটা একত্ববাদের একটা অপরিহার্য বিষয় একজন একত্ববাদী মান্দার গোলাম কোন এতিমের সম্পদ থেকে তাকে বঞ্চিত করবেন না এটা তার আল্লাহর আল্লাহর হয়েছে জীবনকে যে আল্লাহ সেটা একত্রবাদ প্রসঙ্গ বিষয় এবং আল্লাহন যারা লৌকিকতা করে এটা একত্রবাদ ধ্বংসকারী শির্ক এটা একটা শির্ক মানুষকে দেখাবার জন্য কাজ করে যারা টোটাল পরিপূর্ণ রিয়াকারা পরিপূর্ণ মসিক আমরা পেলাম কি তাহলেই কতগুলো প্রসঙ্গ বিষয় নাজির হয়েছে তাহলে এই সুরার লক্ষ্য বান্ধাদেরকে আল্লাহর দিকে টানা যে আমার হয়ে যাও আমার দিকে এসো আমার হয়ে বসবাস করো জীবন মরণ সালাত নামাজ রোজা কোরবানি সব আমার জন্য বোর করছি আমা তোমার সাহায্যে তোমারই জন্য তোমাকে সাথে নিয়েই আবার সন্ধ্যা করছি সবকিছুই তো আল্লাহর জন্য এটাই তা এরপরে দেখুন একশো আট নম্বর এখানে পুরস্কার যে তোমাকে কাউসার দিয়েছি দ্বিতীয় আয়টি হলো একত্রবাদের অত্যন্ত প্রাসঙ্গিক বড় দুটি আবাদত কোরবানি এবং সালাদা সালাদ তোমার রবের জন্যই আর কারোর জন্য নয় অনহার করবানি করো তার জন্য তৃতীয় আয়াতি হলো একত্রবাদী পরিবংশ এটা তো ডাইরেক্ট তাহিদের প্রসঙ্গ বিষয় একবারে সরাসরি তাহেদ প্রসঙ্গ নয় সরাসরি তোহেদ কুলিয়াই ও কাফেররা তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করি না তোমাদের জন্য তোমাদের দিন অর্থাৎ মূর্তি পূজা আমার জন্য আমার দিন অর্থাৎ একত্রবাদ ডাইরেক্ট একত্রবাদের এই সুরাটিও এরপরে সুরাটি দেখুন সেটা তো একত্রবাদীদের পুরস্কার প্রসঙ্গে এসেছে যখন আল্লাহর সাহায্য যে কোনো শরিক নাই এ কথা জপো পবিত্র। তুমি ওই ওইসব শরিক থেকে যাদেরকে বিরুদ্ধে যখন তাহিদের দাওয়াত দিলেন সে নবীজি কে পাথর সারা সারাদিনের জন্য তোমার ধ্বংস এটা বলল। দুঃমনের বিরুদ্ধে আল্লাহ হয়ে গেছে আল্লাহ এক আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষীদ তিনি জন্ম দেননি জন্ম দেওয়া হয়নি তার কুফুযান অথবা রাতের অনিষ্ট থেকে রাত যখন আচ্ছন্ন করে অন্ধকারে অমিন সারতে এবং অনিষ্ট হতে গিনায় ফদান করেনি জাদুকরণীদের অমিনে হাদিন এবং হিংসুকের অনিষ্ঠ থেকে আল্লাহর আশ্রয় চাই যখন হিংসা করে কার আশ্রয় আল্লাহর আশ্রয় আশ্রয় এটা তো ডাইরেক্ট তাহিদের বিষয় আল্লাহ ছাড়া কোন আশ্রয়দাতা নেই সব হান আল্লাহ আল্লাহর আশ্রয় চলে যাওয়া এটা তো কর্ত্বাদের এক মহান এবাদত পরের রায়ারটিও এই আশ্রয়ের ইবাদত তাহিদের এই মহান একটি বিষয় আল্লাহর আশ্রয় চলে যাওয়া তিনি মহাবুধ একমাত্র মহাবুদ যার একত্রবাদী গোলাম হয়ে এবাদত করতে হবে আর কারো এবারত করা যাবে না তিনি তো সেই ইলা আসা লুকিয়ে যায় তার দশটি সোড়ার প্রত্যেকটি সোরাতে দেখেছেন হয় ডাইরেক্ট একত্রের বিষয়ে আলোচিত হয়েছে না হয় তাহিদবাদীদের পুরস্কার বিজয় সাহায্যের কথা আলোচনা হয়েছে না হয় তাহিদের দুশ্মনের কথা আলোচনা হয়েছে না হয় আল্লাহ তাল সানা সিফত একত আল্লাহর কথা আলোচনা হয়েছে এভাবে প্রত্যেকটি সুর আপনি দেখলেই এর বাইরে যাবে না। অতএব এই যে আল কোরআন আল্লাহর দেয় কোরআন এটা পুরোটাই যে তাহিদের বিষয় নাদিল করা হয়েছে আর কোনো সন্দেহ এতে নেই অতএব আল কোরআনের মধ্যে যে আখেরাতের বিষয়টি এসেছে সেটাও তাহিদের স্বার্থেই তাহিদ বাড়িদের পুরস্কার দেওয়া হবে তাহিদ লঙ্ঘনকারীদের ঝান্ডা বর্দার আলম বর্দার পতাকা বাহী তাদের ইতিহাস তো আসবেই সেটাও তাহিদের এক বিরাট প্রসঙ্গ প্রিয় ভাই বোনেরা এই মূলনীতিটি ধরে এগুতে হবে সমগ্র কোরআন থেকে কি শিখবো একটাই পাঠ আমি আল্লাহর আর কারো নেই আমি আল্লাহর গোলাম আরাম রাসুলান এভাবে জীবন যাপন করেছেন ছয় নম্বর সৌর আলানের একশো বাষট্টি নম্বর আয়ারটিতে বারবার আমরা দলের হিসাবে নিয়ে আসি সোলাতি বনসুকি লী আলামিন, আল্লাহর জন্য রব্বিল আলমিন যিনি বিশ্বজাহানের রি কর্তা লালন পালন কর্তা শরী কাল তার কোন অংশীদার নেই কোন অংশীদার আছে কোন অংশীদার নেই প্রিয় ভাই বোনেরা সমগ্র কোরআনে আল্লাহ বিয়াল্লিশ নম্বর সৌরা আর সৌরার ১৩ থেকে পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সারো আল্লাহদ্ দিনের সেই জিনিসেই তোমাদের জন্য আল্লাহ প্রবর্তন করেছেন যে জিনিসের অসিয়ত উপদেশ দিয়েছেন তিনি কাছে আমি যে বিষয়ে বিষয় কে ওসিয়ত করেছি মৌসা ওসিয়ত করেছি ঈসা কে ওসিয়ত করেছি রসুল যারা তাদেরকে আমি ওসিয়ত উপদেশ দিয়েছি যে এই তাহ কে কায়ে প্রতিষ্ঠিত রাখো এই জন্য এসছে সব নবীরা তাদের মা বহু বাবা এক মানে শরীয়ত বহু কিন্তু মূল দিন এক শরিয়া ব্যবহারিক বিধিবিধান ব্যবহারিক বিধিবিধান একটু চেঞ্জ হবেই যেহেতু যুগ জমানা পরিবর্তন হয় এই জন্য ব্যবহারিক বিধিবিধানে কিছুটা চেঞ্জ হবে কিন্তু মূল যে তাহিদ সেই তাহিদের সব নবীরা ঐক্যবদ্ধ সেখানে কোনো ব্যতিক্রম নেই কোনো ব্যক্তি এটাই আল্লাহ বলেছেন দিন কে কায়ে করো এ তাহিদ প্রতিষ্ঠা করো এই তাওহিদ প্রতিষ্ঠা হয়ে গেলে তারপরে আসলুহা আসলুহাফার চোদ্দ নম্বর ইব্রাহিমের ২৪ নম্বর আয়াত আলাম তারা দেখি তারা আকাশে বিস্তীর্ণ প্রত্যেক মুহূর্তে তার ফল দিয়ে যাচ্ছে এটাই সে তাহিদ প্রিয় ভাই বোনেরা আজকে এই পর্যন্ত রাখলাম ইনশাল্লাহ আবার আসবো তাহিদ বিষয় নিয়ে أستغفر قانتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.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 এই দায়িত্ব পূরণ করুন তার ধ্বংস অনিবার্য শেখ স্যফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাবুল মারাম মিন আদিল্লাতিল এর মাধ্যমে করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য দেখুন মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস বাংলায়